সেই শুকিয়ে যাওয়া নদীর মধ্যে সে মাছ খুঁজতে শুরু করল যদি ভাগ্য ভালো হয় তাহলে আজ অন্তত দুটো মাছ পাবো বা হয়তো তিনটে মাছ আরে বা কি বড় আর চকচকে এই পাথরটা দিয়ে যে আমি কত খাবার কিনতে পারবো ভিখারি তার বন্ধুর কাছে গেল যে শাহের রাজবাড়ির কাজ করে এটা তুমি কোথায় পেলে নদীর পারে শোনো ভাই তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আমি বুঝি বিনা পয়সায় তুমি সায়ের কাছে এটা নিয়ে যাও আর শোনো এই চুনির বদলে তুমি কিন্তু দু ঘোড়া সোনা চাইবে দু ঘোড়া সোনা হ্যাঁ এর চেয়ে কম নেবে না কিন্তু বুঝতে পারলে কি না। ভিখারী তার বন্ধুর কথা শুনে শাহের সঙ্গে দেখা করতে গেল অবাক হয়ে গেল সে জীবনে এত বড় চুনিক কোনো দিন দেখেনি আমি তোমাকে এই চুনির বদলে তিন ঘোড়া সোনা দেব তুমি কি রাজি আছো তিন ঘোড়া সোনা প্রভু আজ আমার জীবনের সেরা দিন ভিখারি তিন ঘোড়া সোনা নিয়ে চলে গেল গেল্যবান এটা আমি আমার মেয়ের আঠেরো বছরের জন্মদিনে উপহার দেব আমি জানি ওর ভাগ্য খুলে যাবে সে পাথরটা একটা বড় ট্রাঙ্কে রেখে বিরাট একটা তালা ঝুলিয়ে দিল तार मेर आठरो बचर जन्मदिन दिन शाह गल चुनिं से तला खुले तुम प्रभु आमी... प्रहरी चोर तुम मूल्यवान चुनी चूरी कर दाओ प्रभु चोर की चुनी चूरी बदले निजेके बक्से तला बंध कर रखबे কিন্তু আপনার চুনি নেই সেটা সত্যি আর আমি সেটা ফেরত এনেও দিতে পারব না ওর জায়গায় আমি এসেছি আমি হলাম চুনি রাজপুত্র আমি অনুরোধ করবো যে এটা কিভাবে হলো সেটা আমায় জিজ্ঞেস করবেন না চুনি রাজপুত্র তুমি একটা চোর ভেবেছো এটা এতই সোজা আমার দামি চুনি হারিয়ে গেল ট্রাঙ্কে দেখি একটা ছেলে আর আমি তোমাকে জিজ্ঞেস করবো না কি হয়েছে একদম ঠিক আপনার অসুবিধা আমি বুঝেছি প্রভু কিন্তু যাই হোক না কেন বলতে পারবো না যে আমি কোথেকে এসেছি যদি এই ব্যাপার হয় তাহলে তো আর কোনো উপায় রইল না যেহেতু আমার প্রাসাদে আমার টঙ্কে তোমাকে পেয়েছি আমি যা বলবো তোমাকে তাই করতে হবে এখন থেকে তুমি আমার দাস হ্যাঁ প্রভু শাহ চাইছিল চুনি রাজপুত্রকে মৃত্যুদণ্ড দেবে কিন্তু পারল না রাজপুত্রের স্থির দৃষ্টি আর শান্ত গলার স্বর শুনে কিছুতেই শাহ এমন আদেশ দিতে পারল না কিন্তু এত দামি চুনি খোয়া গেছে বলে সে রেগে রইল শাহ রাজপুত্রকে দিয়ে সাধারণ কাজ যেমন বাগান করা প্রাসাদ পরিষ্কার করা এসব করাতে লাগল কিন্তু রাজপুত্র কোনও অভিযোগ করল না বরং প্রতিটি কাজে ছুতোয়ে সে রাজকনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করত সে রাজকন্যাকে ভালবেসে ফেলেছিল राजपुत्र के डेके पठाल शोन बारशोर जलेगन आक मास जहाज डूबे दीच वाणिज्य खूब क्षति हो जिए जंगलेन के जल थे ठीक ताते लाभ है से जले डांगाई तू जैगा भयंकर কিন্তু একমাত্র এইভাবেই আমি আপনার আদেশ পালন করতে পারবো প্রভু আমি জলে পা দিতে পারবো না রাজি জলে পা দিতে পারবে না কি ধরনের বাবা আমি এত বড় বড় কিপুত্রে পাঠিয়েছি এই ড্রাগনকে মারতে কেউ ফিরে আসেনি আমি জানি ওরও তাদের মতনই হাল হবে রাজপুত্র তার নৌকো নিয়ে জঙ্গলে গেল ठीक मैने का खाली जगह ड्रागन के जल थ बैरे आनार व्यवस्था करते लगल ड्रागन एग्जिए हावा गरम होते ही राजपुत्र बुझल जागन सामने ग ड्रागन तरह लाफिए पड़ल क्षपुत्र नौलना আর তার আমি তোমার প্রাণ নেব না কিন্তু আমাকে কথা দাও যে আর কোনো জাহাজ ডোবাবে না বা আর কোন মানুষকে কখনো বিপদে ফেলবে না চুনি রাজপুত্র প্রাসাদে ফিরে এলো সবাই তাকে দেখে চমকে উঠল প্রভু আপনি যা বলেছিলেন আমি তাই করেছি আর কোনোদিন ড্র্যাগন আসবে না जिज्ञे करा बोलो तुम किमार इच्छे पूरण करा प्रभु मे भाबी আপনি অনুমতি দিলে আমি তাকে আমার বিয়ের প্রস্তাব দিতে চাই তোমার সাহসে আমি ইতিমধ্যেই মুগ্ধ হয়ে গেছি যদি সে তোমাকে বিয়ে করতে রাজি থাকে তাহলে আমি মানা করার কে সায়ের মেয়েও রাজপুত্রকে দেখে মুক্ত হয়ে গেছিল সেও সঙ্গে সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেল রাজকন্যা খুবই শান্ত প্রকৃতির সে তার স্বামীকে খুব ভালোবাসত তারা মহানন্দে রাজ্য শাসন করত কিন্তু একটা প্রশ্ন সব সময় রাজকনার মনে ঘুরপাক্ষেতম আমি তোমার ব্যাপারে কিছুই জানি না তুমি আসলে কে আমাকে বলো কোথা থেকে তুমি এসেছো। দয়া করে আমাকে এই প্রশ্ন করবেন না এর উত্তর আমি দিতে পারবো না যেদিন দেব সেদিন আপনি আমাকে চিরকালের মতো হারাবেন রাজকনার মন খারাপ হয়ে গেল সে তার রাজপুত্রকে এত ভালোবাসে যে তার সব কথা জানতে চায় একদিন তারা সমুদ্রের পারে বসে আছে করে আমাকে বলো আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি আপনাকে এত কষ্ট পেতে আমি দিতে পারি না যদি আপনি সত্যি জানতে চান যে আমি কে তাহলে আমি বলবো যে আমি হলাম ফির রাজপ্রহরীরা সমুদ্র তন্নতন্ন করে খুঁজেও রাজপুত্রকে পেল না রাজকন্যা নিজেকে দোষ দিল সবাই বোঝাল যে এটা তার দোষ হতে পারে না কিন্তু সে কারোর কথা শুনল না না। আমার প্রশ্নের জন্যই তো চলে গেল রাজকুমারী এই দুঃখ সইতে না পেরে অসুস্থ হয়ে পড়ল অনেক ডাক্তার এলো কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারল না শাহ মেয়েকে নিয়ে খুব চিন্তায় পড়ল তারপর এক এক অদ্ভুত খবর নিয়ে রাজকন্যা বলবো আপনাকে আমি কাল রাতে সমুদ্রে এত আলো দেখেছি আর সমস্ত জিনেরা কি সুন্দর নাচছিল কি আজিব আজিব বকছো তুমি চিনি বলে কিচ্ছু হয় না যাও তুমি এখান থেকে কিন্তু আমি তাকে দেখেছি সেই রাতে রাজকন্যা আর তার দাসী সমুদ্রের পারে একটা ঝোপের আড়ালে লুকিয়ে রইল অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করে রইল হঠাৎ দেখে সমুদ্র থেকে আলো বেরোচ্ছে সেই আলো সুন্দর সব জিন আর ছোট ছোট যুবকে পরিণত হলো কিছুক্ষণ পর সমুদ্রের রাজা তার লক্ষণ নিয়ে জল থেকে উঠল সে একটা সোনালি জব্বা পরে আছে আর হাতে তার রাজদণ্ড এরপরেই অনুষ্ঠান শুরু হলো জিনরা নাচ করছে আর অন্যরা নানা রকম কসরত করে দেখাচ্ছে রাজাকে কিন্তু রাজকন্যা এর কোনো কিছুই লক্ষ্য করলো না কারণ তার নজর একজনের উপরে যে রাজার ঠিক পাশে দাঁড়িয়ে আছে সে কোনোদিন ওই সাগরের মতো নীল চোখ ভুলবে না তার মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে আছে আমার তারপর রাজকন্যা দারুণ সাহসী এক কাজ করলায় মুখ ঢেকে বেরিয়ে এলো। সেও জিন্দের সঙ্গে নাচতে শুরু করল সে এত সুন্দর নাচছিল যে সবাই অবাক হয়ে তাকে দেখতে লাগে এমন এক অপূর্ব নৃত্যের পর তুমি যা চাইবে হবে. রাজা এই অনুরোধ শুনে রেগে গিয়ে জলে ফিরে গেলপুত্রে সঙ্গে করে নিয়ে গেল না রাজকুমারী ওই দিকে দেখুন একবার রাজকন্যা রাজপুত্র কথা বলে উঠল ওকে তুমি হারিয়েছিলে কেন ইতোমা চুনি রাজপুত্র ফিরে আসায় রাজ্যে আনন্দ ফিরে এলো সেদিন থেকে রাজকন্যা আরও বুদ্ধিমতি হয়ে গেল তার স্বামীকে আর প্রশ্ন করল না সমুদ্রের নিচে তার কী জীবন ছিল তাকে ফিরে পেয়ে সে এখন সুখী রাজকন্যা তার চুনি রাজপুত্রকে খুব ভালোবাসে আর দুজনে সুখে শান্তিতে বাস করতে লাগল